রাসুল সাল্ল আলীহ ওয়াসাল্লাম বলেন আলমর আলা খালিহ ফাল প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে সুতরাং তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে आपकी समाज लक्ष्य करीता हदीसर वास्तवता उपलब्धिरा सहज है हम समाजे अनेक भद्र ऐले के मदकसक्त होते देखी এর কারণ কি এর কারণ হচ্ছে অসৎসঙ্গ মনে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একজন মাদক আসক্ত থাকে তাহলে আপনাদের পুরো সার্কেলকে তাহলে আপনাদের পুরো ফ্রেন্ড সার্কেলকে সে মাদক আসক্ত বানিয়ে ছাড়বে আজকে সমাজের অধিকাংশ তরুণ অসৎ সঙ্গের কারণে নষ্ট হচ্ছে খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে গুনায় নিমজ্জিত হচ্ছে একজন ভালো বন্ধু আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে আর একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে দিতে পারে কারণ ভালো বন্ধু আপনাকে ভালো কাজের উপদেশ দিবে আপনাকে আল্লাহর দিকে আহ্বান করবে আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আপনার চরিত্র উন্নত হবে আপনার ইমান বৃদ্ধি পাবে একজন ভালো বন্ধু আপনার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করে দিবে। আর খারাপ বন্ধু সে আপনাকে অশ্লীলতা নিকৃষ্ট কাজের প্রতি বন্ধু হিসেবে আপনার চরিত্রকে নষ্ট করবে একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে দিবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইন্নামা মাসালুলা মিলিল কির ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার ন্যায় আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের ন্যায় অর্থাৎ আপনি যদি কোনো আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করেন তাহলে সে হয়তো আপনাকে আতর উপহার দিবে অথবা আপনি তার থেকে আতর কিনতে পারবেন অথবা তার পাশে বসে আঁতরের সুঘ্রাণ উপভোগ করতে পারবেন আর আপনি যদি কোন কামারের সাথে বন্ধুত্ব করেন এবং তার পাশে যে বসেন তাহলে সে হয়তো আপনার জামাকাপড় পূর্বে অথবা আপনি তার কাছ থেকে দুর্গন্ধ অনুভব করবেন এই হাদিসের অর্থ হলো একজন ভালো বন্ধুর মাধ্যমে আপনি সব সময় উপকৃত হবেন আর একজন খারাপ বন্ধুর মাধ্যমে আপনি সব সময় ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ভালো করে ভেবে দেখুন আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন